আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা ইউবনেরা তাফসিরুল কোরআন ডট কমের সাথে ইনশাল্লাহ আছেন ইনশাল্লা ভবিষ্যতেও থাকবেন আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ পাক যতটুকু এলেম দিয়েছেন আপনাদেরকে সঠিক কোরআন এবং সন্ন্যার পথ দেখানোর জন্য আমরা সচেষ্ট থাকবো যদি আল্লাহ সুবান তালা আমাদেরকে তৌফিক দেন সম্মানিত দর্শক শ্রোতা বা ইউবনেরা হাই সেকেন্ডারি পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হলো জিকির আস্কার সশব্দে করা জায়জ হবে কিনা অর্থাৎ যে জিকিরগুলো আমরা করি এই জিকিরগুলো সশব্দে বলা জোরে বলা জায়জ আছে কিনা এই ব্যাপারে আমাদেরকে প্রথম বুঝতে হবে যে জিকির শব্দটি অনেক ব্যাপক জিকির কয়েক রকমের হইতে পারে এক ধরনের জিকির হইল যেমন ওয়াজ মাহফিলে আলোচনা করা কোরআন একাডেমির তাফসির করা হাদিস আলোচনা করা জিকির আসকার জিকিরের মাজা আলসু জিকির যেখানে দিনই বিষয়ে আলোচনা হয় ওইটাও কিন্তু জিকিরের মাহফিল তো যেটি অন্যদেরকে যেই জিকির দরকার। দরকার যেই জিকিরটি আমজনতাকে বা অন্য ব্যক্তিকে অন্য মানুষকে শুনানো দরকার সেই জিকিরটি আওয়াজ করে সশব্দে জোরে জোরে করা এটাই এটি সম্মত। এই ব্যাপারে কোনো একতলাপ নেই সবাই সমস্ত প্রকাশ এখলাম এই ব্যাপারে একমত এর বাইরে যেই জিকিরগুলো মানুষকে শোনানো দরকার নাই। শোনানো দরকার একমাত্র আল্লাহ সব তালাকে जाती जिकिर गोशब्दे जा जिकिर गो मानस के शुरान दरकार से अवश्य सशब्दे जोरे बोलते जेग मानुष के शुनान नहीं दरकार हलो एकम्रल्ला सुबह तला के शुनान से गुरु बेपारे नबी नीतिमला नबी सल्लाम जे जिकिर गोशब्दे करशब्दे करना যেগুলো চুপে চুপে করেছেন সেইগুলো চুপে চুপে করা সুন্নত যেমন ঈদ উল আজহার তাকবীর হজের তাল বিয়া জোর জোরে বলতেন এটা জোর বলায় বলাই সুন্নত সালাম পেরানোর পরে নবিসাম আওয়াজ করে বলতেন সুব্য হন ক্ষুদ রব্ব নাম রব্বল सुबहानल मालिकुदूस ए रकम जिकिर गोशब्दे बल्कि सुन्नत जिकिर मूल सुन्नते हलो नीरबी नवे बला मने मने वाला मृदु शब्दे जिकिरबिकाम सबसमय सकल जिकिर तरा चुपे चुपे ठोट नेड़े मृदु शब्दे पालन करतारे जेहतुदेश हानापी मजहब अनुसरण करी আমরা হানাফি মাজহবের মূলনীতিটা দেখব যে হানাপি মাজহাব এই ব্যাপারে আমাদেরকে কী নীতিমালা দিয়েছেন হানাফি মাজহাবের মূলনীতি হল জিকিরের ক্ষেত্রে মূল সুন্নত চুপে চুপে নিম্নস্বরে জিকির করা আর জোরে বা উচ্চস্বরে জিকির করা হানাপি মাজহাবের ফিরদের মত এটা বেদাত এবং মাকরু এটা হারিমি ইমামী রহমতুল্লাহ ইমাম মুহাম্মদ রহমতল্লাহাই ইমাম ভইসুব রহমতল্লাহ সবাই মত হলো জোরে জোরে বা উচ্চ শব্দে জিকির করা এটি বেদাতণ্ড দুশো চার নম্বর পৃষ্ঠা ইবনে হাজারীর দ্বিতীয় খন্ড তিনশো ছাব্বিশ পৃষ্ঠা ইমাম মোনাবি রহমতুল্লাহ ফাইজুল কাদির এর প্রথম খন্ড দুশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা এখানে সবগুলাতে হানাপি মাজাবের ফিদের মতামত তুলে ধরা হয়েছে মানে এটি হারামের কাছাকাছি পাঁচশো বছর পর্যন্ত অর্থাৎ পাঁচশো হিজড়ি পর্যন্ত যত ফেকের কিতাব লেখা হয়েছে সমস্ত পেকের কিতাব লেখা আছে যে জোরে জোরে জিকির করা আওয়াজ করে জিকির করা এটি বেদাত কিন্তু পাঁচশো হিজড়ির পরে এসে যখন বাগদাদের খেলাফতের মুসলিমের পতন হইল তখন সমগ্র মুসলিম বিশ্বে জাহালত অজ্ঞানতা কুসংস্কার ফেতনা ফাসাদ এগুলো ছড়িয়ে পড়ে তখন অনেক অঞ্চলের মুসলিম ভাইয়েরা বোনেরা শূন্যতের জ্ঞানের অভাবে তারা এই পাঁচশো হিজড়ির পরে এসে সশব্দে জিকির করা শুরু করে পরবর্তীতে এটি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এখন আমরা দেখি জিকির মানেই হলো চিৎকার করা জোরে আওয়াজ করা এবং যত জোরে বলতে পারে তত কলপ তত পরিষ্কার হয় এইভাবে এবং শুধু সশব্দে না মানে হানাবি মাজাবের পক্ষীরা যেটি বলছেন একা একাও যদি করে সশব্দে সেটিকে বলছেন বেদাত সেটি মা ক্রুয়ে তাহারিমি কিন্তু আমরা দেখি সেটি সশব্দে হয়েছে তার পাশাপাশি আবার সম্মিলিত একজনের নেতৃত্বে জামাতবদ্ধ জিকিরের প্রচলন যেটি হানা পিমা ওলামারাও কল্পনা করতে পারেন নাই যে এক সময় পৃথিবীতে এইভাবে জামাতবদ্ধ একজনের নেতৃত্বে ইমামতিতে জিকির চালু হবে এই এই বিষয়ে তারা তাদের কোনো মতামত পাওয়া যায় না অর্থাৎ এটি যদি তারা দেখতেন এটিকে তারা আরো উচ্চ পর্যায়ের হয়তো ফটোয়া দিতেন তারা একাকী শ শব্দ জিকির করাকে বেদাত বলছেন এবং বাকরু তাহারিমি বলছেন এবং তারা Hanafi mazhaber fuqaha e kram Quran e karim e duti ayat diye sposto ayat diye dalil pesh korechen ek number dalil ti holo sura al arraf 205 number ayat Allah subhanahu wa ta'ala besen wa zikur rabbaka fi nafsika tadarruan wa khifatan wa duna al jahri minal qaul bil মনে মনে এটা হলো এক নম্বর মূলনীতি জিকির জোরে আওয়াজ করে হবে না সশব্দে হবে না এটি হবে মনে মনে তাদের রুয়ান দুই নম্বর শর্ত হলো এটা হবে অত্যন্ত বিনীত ভাবে ভাবে তিন নম্বর স্বর এটি হবে ভিতর চিত্তে আল্লাহকে ভয় করে আল্লাহ হবে উচ্ছস্বের হবে না এটার মৃধু স্বরে আস্তে আস্তে এই জিকিরটা হবে আরেকটি আয়াত রয়েছে সুরা আল্লাফের পঞ্চান্ন নম্বর আয়াত এটিকেও হানাপি মাজাবের দলিল পেশ করেছেন উদ উ রুম তাদার ওয়া খুফিয়া আল্লাপাক বলেন তোমাদের রবকে ডাক বিনয়ের সাথে এবং ইউহিবুল মোহাদিন এই ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করে আল্লাপাক এই সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না কিন্তু আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমরা দেখি যারা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তারা আমাদের সমাজের এখন বড় বড় অলি তাদেরকে আমরা আল্লাহরি মনে করি অথচ আল্লাহাক বলতেছেন এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে তাদেরকে আল্লাহাক পছন্দই করেন না অথচ এই ক্ষেত্রে সীমালঙ্ঘন করা হচ্ছে যে জিকির মানে একেবারে দুনিয়া কাফাই মাইক দিয়ে উচ্ছস্বরে ঝিকির আস্কার করা হচ্ছে এই বিষয়টি আমাদের অনেক চিন্তা ভাবনা করা দরকার বিশেষ করে আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানে আলহামদুলিল্লাহ আপনারা যারা মক্কা মোকারামা গিয়েছেন মসজিদানুবীতে গিয়েছেন কখনো মক্কা মোকারামা মসজিদানুবীতে দেখেন নাই যে সেখানকার ইমামেরা সেখানকার ওলামাই কেরাম এভাবে লাইট নিবাই সবাইকে নিয়ে সশব্দে এক একজনের নেতৃত্বে কলপ পরিষ্কার করতেছেন জোরে জোরে জিকির করতেছেন এই পদ্ধতি আলহামদুলিল্লাহ সেখানে এখনও এটি অনুপ্রবেশ করতে পারেনি সম্মানিত বা ইউবনেরা আমরাই দেশের মুসলিম হানাফি মাজাব অনুসরণ করি হানাফি মাজাব অনুসরণ করতে দোষনীয় কিছু নয় হানাবি মাজাবের যে বিষয়গুলো কোরআন সন্ন্যার দলিল দ্বারা প্রতিষ্ঠিত সেই বিষয়গুলো আমল করলে কোনো অসুবিধা নেই কিন্তু হানাপি মাজাব অনুসরণ করে আমরা হানাফি মাজাবের বিরুদ্ধে কাজ করতেছি হানাপি মাজাবে যেটাকে বলা হয়েছে বেদাত এবং মাকরুয়ে তাহারিমি সশবদের জোরে জিকির করা অথচ আজকে হানাফি মাজাবের অনুসারীাই এই কাজ করে বেড়াইতেছি এবং এটার এটাকে আমরা ওলি হওয়ার বড় আলামত এক নম্বর কাজ বানাইছি যে জোরে জোরে সশব্দে চিৎকার দিয়ে জিকির করা এবং কত রকমের জিকিরের আবিষ্কার আজকে আমরা ফেসবুকের কারণে ইন্টারনেটের কারণে কত রকমের জিকির দেখি নতুন নতুন বিভিন্ন পদ্ধতির জিকির আসকার বিভিন্ন বিকট বিকট শব্দে আমরা দেখি মানে যে জিকিরের আওয়াজগুলো একটা সুস্থ বিবেক সম্পন্ন বা একজন সুস্থ মানুষ যেগুলো করতে পারে না এরকম অসুস্থ মানুষের মতো আমরা জিকিরাসকার দেখি যেগুলো একটা অমুসলিম যদি দেখে যে মুসলিমদের এই অবস্থা জিকির আসকারের এই হালত যেগুলো তারাও হাসবে এরকম পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হয়েছে এই জন্য সম্মানিত বায়ু বোনেরা এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের সম্মানিত ওস্তাহ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লার যে গুরুত্বপূর্ণ বইটি রাহে বেলায়াত এই বইয়ের সপ্তম সংস্করণ যে বইটি এটা তিনশো নম্বর পৃষ্ঠা থেকে তিনশো নম্বর পৃষ্ঠা এই এই কয়টি পৃষ্ঠা খুব গভীরভাবে ভালোভাবে স্টাডি করবেন তাহলে এই বিষয়ে আরও ব্যাপক দলিল প্রমাণসহ আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে لوکی جکراسگار حفاظت کرسلم اما کے حفاظت کرنمین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ